রিমিলাম الحمد لله رب العالمين মানব জীবনের সাথে ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে থাকি আপনাদেরকে সহি কোরআন এবং সুননার দিকে সরাত মুস্তাকিমের দিকে দিক নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে সম্মানিত বায়ু বোনেরা আমরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো বিষয়টি হলো ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় আমাদের সামনে আসতে আসতে চোদ্দশো সাঁত্রিশ ফিতর আমরা ঈদ ফিতর এটি মুসলিম ও মার একটি গুরুত্বপূর্ণ এবাদতের দিন মুসলিম ওম্মার ঐক্যের দিন মুসলিম ওম্মার সামাজিক বৃত্তি মজবুত হওয়ার দিন মুসলিম ওম্মার মধ্যে ভালোবাসা মোহব্বত বৃদ্ধি হওয়ার দিন কিন্তু আমরা বর্তমানে কেমন যেন এই লাইলে তুল কদরকে আমরা এই ঈদ ফিতরকে আমরা অন্যান্য বিভিন্ন ধর্মীয় অন্য ধর্মের যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানের মতো বানিয়ে ফেলেছি আমরা মনে করি ঈদ ফিতর মানে মনে হয় দুর্গাপূজার মতো একটা অনুষ্ঠান বা লক্ষ্মী পূজার মতো অনুষ্ঠান বা আমরা জন্মাষ্টমীর মতো কোনো অনুষ্ঠান আমরা মনে করি এটা বড়দিনের মতো কোনো অনুষ্ঠান দেখা যায় আমরা সেই ঈদের দিনের যে পবিত্রতা যে সুন্নার প্রতিফলন দেখা দিবে বমিনদের মধ্যে সে সুন্না উদ্ভাসিত হয় না আমাদের সামনে বিভিন্ন যেই গান বাজনা শুনে আল্লাহ রসুল সাল্লা উলাইসাল্লাম দুই কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিতেন গান বাজনা শুনলে রসুল্লাহ সাল্লা সেই রাস্তা অতিক্রম করে বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে যেতেন আজকে সেই রসুলের ও সুরের ওদার ঈদ উল ফরের দিনে বিভিন্ন রকমের গান বাজনা শিল্পী এনে গানের অনুষ্ঠানের আয়োজন করে এটা অত্যন্ত বিষয় যে আমরা থেকে দিন থেকে কত দূরে সরে গিয়ে সম্মানিতা ঈদ উল ফরের দিনে আমরা দেখা যায় যে একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে থাকি শুভেচ্ছা বিনিময়ের সুন্না পদ্ধতি কি সেটাই আমরা জানি না আমরা কি করি ঈদের দিন যখন ঈদের নামাজ শেষ হয় তখন একজন আরেকজনের সাথে আমরা গলাগলি আমরা কোলা শুরু করে দিই যেটা সূনা পদ্ধতিতে না করে আমরা বেদাতি পদ্ধতিতে আমরা এই মোয়ানাকা করে থাকি আমরা আরেকটি পর্বে মোসাফাহা এবং মোয়ানাকার সূন্য পদ্ধতি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্বে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো আমরা দেখা যায় ঈদুল ফিতরের দিনে বা ঈদুল আজহার দিনে আমরা এরকম কোলাকুলি করি আর একজন আরেকজনকে বলি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলে আমরা শুভেচ্ছা বিনিময় করি এবং এই শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা একজন আরেকজনের কাছে শুভেচ্ছা কার্ড পাঠিয়ে থাকি বিভিন্ন আমরা বর্তমানে ইমেইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা এরকম শুভেচ্ছা পাঠিয়ে থাকি এই শুভেচ্ছা বার্তাগুলোর মধ্যে আমরা সবাই ঈদ মুবারক বলে থাকি ईद मुबारकारोबारक्य मुबारक अल्लाह अकबर अल्लाह रसुल्लाम एक मुमिन टयलेटे गसबेट अल्लाह रसुलर थे छोट को क सम्मानित दर्शक श्रोता ईदर दिन शुभे बिनीम कीटारून् पद्धति नहीं छोट बेला কখনো আমরা এটা শুনিও নাই যে ঈদের দিনের একটা সোনা পদ্ধতি আছে যে রাসুলাম এই পদ্ধতিতে ঈদের দিনের শুভেচ্ছা সাহাবাই কিলাম যখন ঈদের দিন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হতো তখন তারা একজন আরেকজনকে বলতেন তাকব্লা কুম একজন জন্য দোয়া করতেন এটা ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় মিন্না হুমিনা ওমিনকুম অর্থাৎ আল্লাহ আমার আমল আপনার আমল গুলোকে সমস্ত মোমিনদের আমল গুলোকে আল্লাপ যেন কবুল করে দীর্ঘ একমাস পর্যন্ত আমরা সিয়াম পালন করেছি সাহরি খেয়েছি ইফতার করেছি লাইল কদর আবাদত করেছি এতেকাব করেছি আমরা মানুষদেরকে ইফতার করিয়েছি তারপরে জাকাত আদায় করেছি সদাকাতুল ফিতির করেছি আদায় করেছি কতগুলো এবাদত আমরা এই মাহের মাদানে করেছি এই আবাদত গুলো আল্লাফা কবুল করেছেন কিনা। কারণ ঈদ উল ফিতর হল পুরস্কারের দিন সেদিন ক্ষমা পাওয়ার দিন আল্লাহ রসুল বলছেন আমার এমন এমনটি জিনিস দিয়েছেন যা তাহা কাবলুন যে পূর্ববর্তী কোন উম্মাকে আল্লাপাক এই গুণগুলো এই বৈশিষ্ট্যগুলো আল্লাপাক দেন নাই তন্মধ্যে পঞ্চম বৈশিষ্ট্যটি হল ইফারু ফি লাইলা। যে এই শেষ রজনীতে আল্লাহ রবাহ আলমিন আমার ক্ষমা করে দেনা আমালুহু যখন কোন কর্মচারী তার কাজ শেষ করে শেষ করার পরে গিয়ে আল্লাহ ওই মালিক তাকে তার উজরত দিয়ে থাকেন তার পাওনা দিয়ে থাকেন তো একজন মুমিন এই পুরা রমাদান মাসে যে আমলগুলো করলেন এই আমলগুলোর যা যা আল্লাপাক ঈদ উল ফিতরের দিনে দান করে থাকেন তাহলে ঈদ ফিতরের দিনে যে একজন আরেকজনের জন্য দোয়া করবেন মিনকুম ভাই আপনিও রমাদান মাসে অনেক আমল করেছেন বোন আপনিও এই রমাদান মাসে অনেক আমল করেছেন আল্লাহ যেন আপনার আমলগুলাকেও কবুল করে আল্লাহ যেন আমার আমলগুলাকেও কবুল করে এইভাবে পুরা দুনিয়া ব্যাপী মুসলিম্মার মধ্যে ঈদের দিন এই দোয়ার আবহ চলতে থাকবে একজন আরেকজনের জন্য দোয়া করতে থাকবে আল্লাপাক দোয়া কবুল করে নিবেন এবং এই রমাদানের সকল আমলগুলোকে আল্লাপাক কবুল করবেন এজন্য জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছে যে বিষয়টি আরজ করব যে আপনারা ঈদ মুবারককে এত ব্যাপকভাবে বহুলভাবে প্রচলিত করার পরিবর্তে আমরা সুন্নাকে প্রতিষ্ঠিত করি সুন্নার প্রচার প্রসার করি সুন্নার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখারাতে কল্যাণ লাভ করতে পারবো এই জন্য আমাদের জন্য সুন্না হলো ঈদের দিন আমরা একজন আরেকজনের সাথে যখনই সাক্ষাৎ হবে আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব। যে দোয়া করে আমরা বলব মিন্না হুমিনা মিনকুম। আর অন্য সময় যদি আমাদের একজন আরেকজনের সাথে দেখা হয় সালাম মোসাফাহা মোয়ানকা বিনিময়ের পরে আমরা একজন আরেকজনের সাথে দোয়া করতে থাকব। হাইয়াক আল্লাহ আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন বেশি হায়াত করুন বাহারাক আল্লাহ আল্লাহ আপনাকে বরকত ধান করুন এই দোয়াগুলো আমরা অন্য সময় করব। আর ঈদের দিন বিশেষ করে এই দোয়াটা করব তাকব্বাল আল্লাহ মিন্ আল্লাহ পাক আমার এবং আপনার সকল আমলকে কবল করুন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে ঈদের দিনের এই শুভেচ্ছা বিনিময়ের এই সঠিকভাবে পালন করার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি